بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد কয়েকটি আর দর্শ বাকি আছে এই তিনটি মূলনীতি থেকে শেষ মূলনীতি হচ্ছে রসুল সালাম সম্পর্কে যিনি আল্লাহ পাকের মনোনীত দিন মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহ পাকের জানার আল্লাহ পাকের দিন তার থেকেই নিতে হবে তাঁর থেকে সহি সূত্রে যা প্রমাণিত আর তা হচ্ছে কোরআনুল করিমের আকারে এবং নবী করিম সাহায্য সহি হাদিসের আকারে যেসব হাদিস তার আকারে তার নামে জন্য ফরজ এ সম্পর্কে আলোচনা ছিল তার বংশ পরিচয় গত সপ্তাহে বলা হয়েছিল তার বয়স সম্পর্কে বলা হয়েছিল কতদিন তিনি মক্কায় থাকলেন তারপরে মদিনাই হিজরত করে আসলেন এত পর্যন্ত দর্শে আলোচনা হয়েছিল তারপরে লেখক বলছেন আল্লাহ পাক রবুল আলমী তাকে শির্ক থেকে সতর্ক করার জন্য প্রেরিত করেছিলেন যদিও সমস্ত গুণা থেকে সতর্ক করেছেন তিনি কিন্তু আসল বিষয় বিষয় ছিল দাওয়াতের তৃদের দাওয়াত আল্লাহর একত্রের দাওয়াত এবং শির্ক থেকে সতর্ক সাবধান করা আর এটি হচ্ছে আসল মজবুত ভিত তিদ আল্লাহর একত্র যদি ভিতে না থাকে শির্ক মুক্ত ভিত যদি না থাকে তার ওপর অন্যান্য পাপ থেকে মুক্ত করার জন্য দাওয়াত দেওয়া অন্য অন্য ফরোজ অজেব সন্নত মুস্তাহ করার জন্য উৎসাহিত করা কোন কাজে আসবে না এই দুর্বল ঘর তৈরি হবে সেই জন্য লেখক বলেছেন বাহ্লাহ বিন নাজার তানি আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন শির্ক থেকে সতর্ক করার উদ্দেশ্যে শির্ক থেকে সাবধান করার উদ্দেশ্যে প্রথম শির্ক থেকে সাবধান করা হয়েছে কারণ শির্ক যদি থাকে সে করে কোন গাছের অর্থাৎ গাছের উদাহরণ দিলে গাছের সে করে যদি কড়া পোকা থাকে আর যদি তাতে পানি ঢালেন আর গাছের হেফাজত করেন সার দেন কোনো কাজে আসবে না কড়া পোকাকে মারতে হবে ইসলামের কড়া পোকা হচ্ছে সিরক তো সিরককে দূর করতে হবে আকিদা থেকে কথা থেকে আমল থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে তারপরে তৈবাতে আল্লাহাক ভালো গাছের কথা বলেছেন আসলামা তার শেকড় অটল হয়ে রয়েছে মজবুত হয়ে রয়েছে জমিনে এবং ফার ওহা তার শাখা প্রশাখা আকাশে কালেমা ই এবং বিশুদ্ধ দিন ইসলামের পরিচয় মুক্ত খাটিসলাম নবিয়ে সাল্লা ইসলাম শির্ক থেকে সতর্ক করার জন্য প্রেরিত হয়েছিলেন ওয়াদু এলা তৌহিদ এবং তৌহিদের দিকে আল্লাহর একত্রের দিকে আহ্বান করতেন শির্কের কথা আগে বলা হইল তারপরে তৌহিদের কথা বলা হলো कथा पर बोला क्यों नहीं आगे बला शे प्रथम दूर करते ঠিক তেমনি যেমন চাষিদের জমিতে ঘাস থাকে প্রথম ঘাস পরিষ্কার করতে হবে চাষাবাদ করতে হবে জমিনকে ফসলের যোগ্য বানাতে হবে তারপরে বীজ ছিটাতে হবে আগে বীজ ছিটালেন ঘাস থাকলে আচ্ছা পরে ঘাস মেরে দেবো নিয়েিয়ে নেব হবে না এইরকমই আজকাল কম্পিউটারের যুগে যদি কম্পিউটার ভাইরাস থাকে হ্যাঁ আজে বাজে ফাইল থাকে সেগুলিকে দূর করে ডিলিট করে মুছে ক্লিন করে তারপরে ভালো প্রোগ্রামগুলি দিতে কম্পিউটার ভালো চলবে ভাইরাস হলো বন জঙ্গল হয়ে আছে জমিতে আর বিচ্ছিটা করিমালামকে আল্লাহ শির্ঘ থেকে সতর্ক করার জন্য প্রেরিত করেছেন এবং তৌহিদের তিনি দাওয়াত দিয়েছেন এর প্রমাণ দ্বিতীয় পর্বে যে কোরআন হয়েছে মহানাল্লা তুমি দাঁড়াও অতপর সতর্ক করো সাবধান করো আনজারা ইউনজর এনজার মানে কাউকে ভয় দেখানো সতর্ক করা সাবধান করা এটা থেকে নজির আল্লাহ নবী করিম সালামের একটি গুণ বা চোখ নাম বলেছেন নজির বসিরা নজিরা বসির গত সপ্তাহে এবং তোমার রবের তুমি মহত্ব ঘোষণা কর তখবীর পাঠ কর আল্লাহই মহান শুধু কথায় আল্লাহ মহান না অন্তও আল্লাহ মহান কথাতেও আল্লাহ মহান কাজে কর্মে আমলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ মহান আল্লাহ আল্লাপের আদেশ মহান আল্লাহ আল্লাপাকের দিন মহান আল্লাপাকের দিনের খেদমত হচ্ছে মহাগুরুত্ব কাজ কিন্তু আপনার আমার জীবনে কেন এরকম হয় না আপনার পেটের কাজ আপনার পারিবারিক কাজ আপনার রাজনৈতিক কাজ আপনার দলের কাজ ওগুলি কেন প্রাধান্য পাচ্ছে তাহলে আপনি কোথায় আল্লাপাকের মহত্ব ঘোষণা করে রেখেছেন আর কিছুটা রাজনৈতিক কোন আদেশ যদি আপনার দলের হয় তাহলে তার জন্য একবারে সবকিছু উৎসর্গ করে দেওয়ার প্রস্তুত আল্লাহ পাকের আদেশ হয়েছে কোন পর্বা নেই জীবনের